বাসায় কিছু হাফেজ নিয়ে কিছু আলেম নিয়ে এসে কোরআন খতম করাচ্ছে মাদ্রাসা ছোট ছোট কি নিয়ে এসে বেদাত রমাজান মাসে এই কাজ করা যাবে না কোরআন তেলাত করতে হবে সেটা নিজের জন্য কাজে আসবে মনে রাখতে হবে কোরআন ব্যক্তিরা ইদামিন কোন মানুষ মৃত্যুবরণ করে তখন তিনটি আমল জারি থাকে একটি হলো সৎকাই জারিয়া हलो एमन जो सत् सतान रेखे जाए अपन सत् सन्तानल से जो भलो कह कर जत ने क्या कर ইসলামের শিক্ষা দিবে তার আমল থেকে আল্লাহ সু আপনার আমলায় যুগ করে দিবেন কিন্তু আপনার ছেলের আমল থেকে কমবে না আপনার ছেলে যদি কোরআন তের করে তাহলে শুধুমাত্র ওই আপনার ওই সব সন্তানের কারণে আল্লাহ করে কোন মৃত মানুষকে কেন্দ্র করে বাসায় হুজুরদেরকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করালেন কোরআন খতম করাইলেন কোরআন কোরআন বক্সায় দিলেন এটা বেদাক এটা আপনার সাপের জায়গায় গুণা হবে কোনো সন্দেহ নাই